বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহি রবিল আলমিনাম আলহ রসৌল্লা আলাহ আহাদহিম সম্মানীয় দর্শক মন্ডলী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানায় আমরা আলোচনা করছিলাম সুস্বাস্থ্য কামনায় পবিত্র অর্জন এই বিষয়ের ওপরে এবং এই বিষয়ে আলোচনা করতে গিয়ে নামাজের যে উপকার নামাজের মাধ্যমে আমাদের স্বাস্থ্যের কতগুলো উপকার পেয়ে থাকি ওজুর মাধ্যমে কি উপকার আমরা পেয়ে থাকি সেটা আপনাদের সামনে আলোচনা করছিলাম আজকেও এই নামাজের ব্যাপারে যে অমুসলিমদের একটা ভুল ধারণা রয়েছে বা আমরা অনেক মুসলমানেও আজকে মডার্ন যুগে আধুনিক যুগে যারা ইসলাম সম্পর্কে গাফেল হয়ে থাকে কোরআন এবং হাদিসের বিধান সম্পর্কে জানার চেষ্টাই করি না তারাও অনেকেই এই নামাজকে এক্সারসাইজ বা চর্চা বলে অভিহিত করে থাকেন কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তালার যে বিধান এই সলাহ বা নামাজ এটা হচ্ছে একটা ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে একটা স্তম্ভ এবং সবচেয়ে উত্তম একটা ইবাদতের মধ্যে গণ্য এই ইবাদত করতে গিয়ে আমরা দুনিয়াতে যে এতগুলো উপকার পাই সেটা আমাদের নিজেরই লাভ বা নিজেদেরই কল্যাণের ব্যবস্থা আল্লাহ সুবাহালা করে দিয়েছেন তাহলে যারা এই ধারণা করে তাদেরকে আমরা এইভাবে উত্তরটা দিতে পারি যে শরীরচর্চা বা এক্সারসাইজের মধ্যে যে বেনিফিট পাওয়া যায় তার চাইতে বেশি অনেক গুণ বেশি এই সালাহ বা নামাজের মাধ্যমে আমরা উপকার পেয়ে থাকি সালাহ বা নামাজ যদি কোনো মানুষ আদায় করে আমরা আদায় করি তাহলে সেখানে মেন্টালি একটা রিল্যাক্স অনুভব করি আমরা মানসিকভাবে একটা শান্তি অনুভব করি কিন্তু দেখা গেছে যে যারা এই এক্সারসাইজ করে বা শরীরচর্চা করে শরীরচর্চা করার পরে তারা মানসিকভাবে একটা বিপর্যস্ত হয়ে যায় মানসিকভাবে স্থির তারা হতে পারে না শান্তি লাভ করতে পারে না ডিস্টার্ব ফিল করে কিন্তু সালাহ মানসিকভাবে আমাদের শান্তি যোগায়। শালাহ বা নামাজ পড়ার পরে শরীরের কোনো টেম্পারেচার বা তাপমাত্রা বৃদ্ধি হয় না কিন্তু এক্সারসাইজ করার পরে শরীরের টেম্পারেচার বা তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যায় নামাজ পড়ার পরে যে পালস রেট আমাদের যে পালস আমাদের নারী চলে সেটার কোনো পরিবর্তন হয় না কিন্তু এক্সারসাইজ বা শরীর চর্চা করতে গিয়ে এই পালস রেট অনেক গুণে বেড়ে যায় আমাদের যে হার্ট হার্টের যে বিট আছে পাম্প করছে ব্লাড সার্কুলেশন হচ্ছে সেই ক্ষেত্রে সালাহ বা নামাজ পড়লে সেই হার্টবিটের কোনো পরিবর্তন হয় না স্বাভাবিক থাকে কিন্তু এই শরীর চর্চা বা এক্সারসাইজের মাধ্যমে অনেক ক্ষেত্রে সেই হার্টবিট বেড়ে যায় তাহলে এই যে এই সমস্ত সিমিলার ডিসিমিলার আমরা দেখছি সালাহ বা নামাজের সাথে এক্সারসাইজের সালাহ বা নামাজের জন্য এক্সট্রা কোনো উপকরণের প্রয়োজন হয় না কোনো যন্ত্রপাতির দরকার হয় না কিন্তু দেখা যায় এক্সারসাইজ করার জন্য অনেকগুলো উপকরণের দরকার হয় অনেকগুলো ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় সালাহ বা নামাজ আদায় করতে গিয়ে কোনো অর্থের প্রয়োজন হয় না খরচ করার প্রয়োজন হয় না কিন্তু এই এক্সারসাইজ করতে গিয়ে আমরা দেখেছি অনেক অর্থের অপচয় হয় অর্থ খরচ করতে হয় সেই সমস্ত গুলো কিনতে গিয়ে তাহলে এইভাবে আমরা দেখেছি সালাহ যদি পড়ি তাহলে নিজের একটা নৈতিক চরিত্রের পরিবর্তন হয় সামাজিক পরিবর্তন হয় কিন্তু এই এক্সারসাইজের মাধ্যমে কোনো নৈতিক চরিত্রের পরিবর্তন বা এই সামাজিক পরিবর্তন পরিলক্ষিত হয় না বা দেখা যায় না তা আলহামদুলিল্লাহ আমরা এই সালাহ বা নামাজকে আল্লাহ সুবানা হওয়া তালার একটা এবাদত হিসেবে গণ্য করব তবে এবাদতের বিধান যদি আমরা পালন করি তবে অবশ্যই আমরা এই যে উপকারগুলো স্বাস্থ্যের জন্য সেগুলো আমরা পাব। তবে এই সালাহ বা নামাজকে সেই এক্সারসাইজ বলে আমরা অভিহিত করতে পারি না আল্লাহ সুবাহ যে বিধান সেই বিধানে আমরা এত উপকার পাচ্ছি আমাদের এই শরীরের পক্ষে এত বেনিফিট হচ্ছে সেটা আমাদের করলেনের জন্যই হচ্ছে এবারে আমরা আসব যে এই সালাহ বা নামাজের এই দুনিয়াবি বেনিফিট বা আমাদের স্বাস্থ্যের উপরে বেনিফিট এবং রসুল্লা সাল্লাই এবং মুসলিম শরীফের বর্ণনা করেছেন যে কেয়ামতের হবে যে তাদের শরীরের যে পাঁচটা অঙ্গ এই অজু করার মাধ্যমে সেই পাঁচটা অঙ্গের মধ্য থেকে একটা আলোর বিচ্ছুরন ঘটবে রিফ্লেকশন অফ লাইট সেই অঙ্গগুলো থেকে হবে তার মধ্যে হাত পা এবং এই মুখমণ্ডল এই সমস্ত জিনিসগুলো উজ্জ্বল হয়ে থাকবে এর ফলে আমি আমার উম্মতদেরকে চিনতে পারবো শেষ নবীর উম্মতের যে একটা আইডেন্টিফিকেশন চিহ্নিত করণ সেটা আল্লাহ সুবাহতাল্লাহ রসুল সাল্লাহ আলহাম এই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এবং আমরা সৌভাগ্যবান হয়ে দাঁড়াব সে দিনে এই দুনিয়াতেও এই আইডেন্টিফিকেশন বা চিহ্নিত সেটাও মেডিকেল সায়েন্সে বা চিকিৎসা বিজ্ঞানেও পড়ানো হয় সেটা এফএমটি এম ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি বলে একটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টের বিশেষ করে এই পোস্টমর্টেম বা ক্রিমিনাল দোষী কারা এই সমস্ত জিনিসগুলো ফরেনসিক পরীক্ষা করার জন্য পড়ানো হয় তো সেইখানে আইডেন্টিফিকেশন বলে একটা চ্যাপ্টার ছিল সেই আইডেন্টিফিকেশন চ্যাপ্টারের বিরানব্বই নাম্বার পেজে পৃষ্ঠাতে যে ঘটনাটা উল্লেখ করা ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরছি এবং সেটা এই নামাজের প্রসঙ্গে সেখানে উল্লেখ করা হয়েছিল যে মুসলিমদেরকে চেনার সবচাইতে উত্তম সবচাইতে বেটার পদ্ধতি বা সহজ উপায় হচ্ছে যে তারা যখন নামাজ পড়ে তখন তাদের বাঁ পায়ের যে গোড়ালির নিচে একটা স্কার মার্ক অর্থাৎ কালো দাগ পড়ে যায় সেই কালো দাগ দেখে মুসলিমদেরকে সহজেই চিনা যায় এবং সেখানে সেই বইয়ের মধ্যে যারা সেই ডাক্তারি নিয়ে পড়াশোনা করেন আমার স্নেহের ভাই এবং বোনেরা তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে এই আইডেন্টিফিকেশনের এই যে সংকেত একজন মানুষের ছবি সহ লেখা আছে যে রেগুলার প্র্যাকটিস অফ সালা দিয়ে এই যে বাম পায়ের নিচে যে একটা সংকেত সেখান থেকে মুসলমানদেরকে চেনার যে একটা সহজ উপায় আলহামদুলিল্লাহ নামাজের যে রিসার্চ বা গবেষণা করে তারা যে এত সুন্দর একটা পন্থা বা পদ্ধতি বের করেছেন যে আলহামদুলিল্লাহ আমরা এই পৃথিবীতে অন্যান্য ধর্মের সাথে মানুষকে পার্থক্য করার জন্য সে হিন্দু না মুসলিম না খ্রিস্টান না যৌন না বৌদ্ধ সে যে কোনো ধর্মের মানুষের অনেকগুলো সংকেত দেখে চেনা যায় বিশেষ করে যখন কোনো ন্যাচারাল ক্ল্যামিটি বা প্রাকৃতিক দুর্যোগ এই পৃথিবীতে ঘটে তখন দেখা যায় বিভিন্ন ধর্মের মানুষ এক একসঙ্গে মৃত্যুবরণ করেছে এবার সেই সমস্ত মানুষের সেই পোস্টমর্টেম রুমে গিয়ে তাদেরকে আইডেন্টিফিকেশন করা চেনা অনেকটা কঠিন হয়ে যায় তাহলে তাদেরকে এইভাবে চেনার যে একটা উপায় অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় যাদের শরীরে হয়তো ক্রসের চিহ্ন আছে সেই ক্রস দেখেই বোঝা যায় যে এরা ক্রিশ্চান অনেকের বডিতে বা শরীরে যে উঁয়া লেখা থাকে হিন্দু ধর্মে বিশেষ করে তাহলে সেটা দেখে চেনা যায় যে তারা হিন্দু ঠিক ওই মুসলিমদের চেনার জন্য যে উপায় তারা বের করেছেন রিসার্চ করে গবেষণা করে যে তাদের বাম পায়ের নিচে যে নামাজ পড়ার ফলে যে একটা স্কার মার্ক পরে দাগ পরে সেটা চেনার জন্য একটা সহজ মাধ্যম বা উপায় আর আমরা সবাই চাই এবং রসুল্লা সাল্লাহামের হাদিসও আছে যে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে এই সালাহ তারক সালাহ বিশ্বাসী এবং অবিশ্বাসীর মধ্যে পার্থক্য এই সালাহ বা নামাজ তাহলে এই যে আইডেন্টিফিকেশন করার একটা প্রসেস বা পদ্ধতি যদি আমরা রেগুলার নামাজ পড়ি এই বয়স থেকে যেভাবে রসুল্লাহ সাল্লা বলেছেন তাহলে আমাদের যে একটা স্কার মার্ক ভবিষ্যতে ফিউচারে আল্লাহ না করেন যদি এরকম ঘটনা ঘটে যায় সেখানে আমাকে মুসলিম হিসেবে চিহ্নিত করার জন্য যে মাধ্যম মাধ্যম এই যদি সহজ হয়ে যায় তাদের কাছে সেই সৌভাগ্যবান। কারণ অন্যান্য যে পদ্ধতিগুলো অবলম্বন করে এই মুসলিম এবং অমুসলিম হিসেবে দেখা যায় বিশেষ করে অনেকে বলেন যে মুসলমানদের তো খাতনা করা থাকে সেই খাতনার মাধ্যমে মুসলমানদেরকে চেনাটা অনেক সহজ কিন্তু সারা পৃথিবীতে আজকে অনেক নন মুসলিম সেই খ্রিস্টান বলুন অথবা হিন্দু বলুন অনেক অমুসলিমরা এই খাতনা করছেন যেহেতু খাতনা করার মধ্যে অনেক রকমের মেডিকেল বেনিফিট আছে উপকার আছে সুতরাং এই খাতনাটাই এই মুসলিম অমুসলিমদের মধ্যে পার্থক্য করার সহজ উপায় নয় তাহলে আল্লাহ সুভান আমার তালাহ রসুল সাল আলহিসাম মুসলিম এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যের যে সালাহ কথা বলেছেন এবং চিকিৎসা বিজ্ঞানও যে থিওরি রিসার্চ করে বের করেছেন তাহলে সেটা কত উপযুক্ত আমাদের জন্য কত উপকারী তাহলে আমরা একদিকে যেমন এই দুনিয়াতে আইডেন্টিফিকেশন বা চিহ্নিতকরণ হিসাবে রেগুলার নামাজি যদি হতে পারি তাহলে এত সুন্দর নিজেকে মুসলিম বলে জনসমক্ষে অমুসলিমদের সামনে বিশেষ করে ডাক্তার ইঞ্জিনিয়ারদের সামনে এই একটা পরিচয় তুলে ধরতে পারবো এবং কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহ আলা তোহাদিসের মধ্যে বলেছেন যে সেখানে আমরা সেই সকলের চাইতে উত্তম মর্যাদায় এবং সেই উজ্জ্বল মুখে আমরা সেদিন উপস্থিত হতে পারব। তা আলহামদুলিল্লাহ আমরা এই আলোচনার মাধ্যমে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব যে আমরা যখন এই নিজের শরীরকে সবসময় চাই যে সুস্থ স্বাভাবিক থাকুক সায়েন্সের দৃষ্টিতে যে ডেফিনেশন হারমোনিয়াস কোঅপারেশন বিটুইন বডি অ্যান্ড মাইন্ড যখন একজন মানুষের মনের সাথে শরীরের সম্পূর্ণ স্বাভাবিক একটা সম্পর্ক থাকে তখনই সেই মানুষকে পুরোপুরি ফিট বলা হয় সুস্থ বলা হয় যদি কোনো মানুষের মানসিকভাবে সুস্থ না থাকে যদি কোনো মানুষ মানসিকভাবে সুস্থ আছে কিন্তু শারীরিকভাবে সে অসুস্থ আবার যদি কেউ শারীরিকভাবে অসুস্থ মানসিকভাবে সুস্থ আছে তাহলে সেই মানুষকে স্বাস্থ্যবান বা সুস্থ শরীরের মানুষ আমরা বলতে পারি না বা সে তখন নিজেকে অসুস্থ বলেই পরিচয় দেয় তাহলে আমরা যদি এই সুস্থ জীবন বা সুস্থ শরীর কামনা করি তাহলে আল্লা সুবানা হাত তালা যে সেরিয়াতের এত সুন্দর বিধান আমাদের জন্য দান করেছেন আমরা কি করে এটাকে অবহেলা করতে পারি আমার স্নেহের ভাই এবং বোনেরা এবং যে সমস্ত দর্শক মন্ডলী সারা পৃথিবী জুড়ে এই আমাদের প্রোগ্রাম দেখছেন তাদের সকলকেই আমরা রিকোয়েস্ট করব। যে আল্লাহ সুখানা হওয়া তালাকে একমাত্র খুশি করার জন্য আমরা নামাজ পড়ব এবং নামাজ পড়তে গিয়ে আমরা যে এতগুলো উপকার আমরা পাবো সেটা অবশ্যই আমরা আজ থেকেই যারা নামাজের গাফিলতি বা নামাজকে অবহেলা করে তার জন্য নামাজ পড়তে শুরু করে দি আল্লাহ নিয়মিত এই নামাজ পড়ার তফিক দান করেন আমিন তবে ছোট্ট একটা আল্লাহ ফিরে আসছি থাকবেন মানবতার পথ প্রদর্শক আলফুর আনুল করিম কি অসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনগুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना जानते हम देख कुरानी बृहस्पतिवार सन्ध्या साढ़े छटाय पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटांगे पीट टी बांगल्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 প্রতি বৃহস্পতিবার সহযোগিতা করবেন আল্লাহর ওই ব্যক্তি জাহান নামে যাবে না কখনো যে ব্যক্তি আল্লাহর ভয় কাঁদে কেউ যদি দিনের একটা অংশ আল্লাহর রাস্তায় পাহারা দেয় দুনিয়া ও পরজগতের সফলতার জন্য রাখতে হবে শুধু আল্লাহর উপর ভরসা প্রতি রবিবার রাত সাড়ে দশটায় আর পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সালামু আলাইকুম রহমতুল্লাহ ফিরে এলাম বিরতির পর আলোচনা করছিলাম যে নামাজের পরে যে রোজার বিধান আল্লাহ সুবাহান হাত তালা এই মুসলিমদের জন্য ফরজ করে দিয়েছেন তাহলে এই রোজার মাধ্যমেও যে আমরা পবিত্রতা অর্জন করার একটা সুযোগ পাই তাহলে সেই বিষয়টা এবার আপনাদের সামনে তুলে ধরব এই রোজা প্রসঙ্গে আল্লাহ সুবাহ হা তালা কোরআন মাজিদের মধ্যে সুরা বাকড়া সুরা নম্বর দুই আয়ত নাম্বার একশো সেখানে বলা হয়েছে ইয়া ইহ্ল্লাজীন আনু কুতিবা আলাইকুম সিয়াম কেমা কুতিবা আল্লাজীন কবলিকুম লা আল্লা কুম তত্তাকুন আল্লাহ সুফার তালা ইমানদারদেরকে সম্বোধন করে বলছেন ইয়া ইহল্লাজীন আমানু কুতিবা সিয়াম রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে কেমা কতিবা আল আল্লাহন কবলিকুম যেমন করে তোমাদের পূর্ববর্তীতে উপর ফরজ করা হয়েছিল লা আল্লা কুম যার ফলে তোমরা আল্লাহ ভীতি এই তাকোয়া অর্জন করতে পারো তাহলে আল্লাহ সুবানহা তালা এই আমাদের উপরে যে রোজা ফরজ করেছেন আমাদের পূর্বের যে সমস্ত নবী এবং রসুরা এসছিলেন। তাদের উপরেও রোজা ফরজ ছিল সেই মতো আমাদের উপরে এই রোজা আল্লাহ আল্লা সুবানহালা ফরজ করেছেন এবার এই রোজার যে উপকারিতা সেটা এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবাহন তালা বলছেন যে এই রোজার মাধ্যমে তোমাদের তাকোয়া বা খোদাভীতি आल्लाभीति बेसि जाग्रत है एबारख मानुष्ट क्दाभीति आल्लाभीति बसि बेसि जाग्रत है तक ही तो से ही व्यक्ति निजे के सब चाहते बस पवित्रता रखते चाहिए आप देखी जख को मानुष्ठ सठी भाव धरे रखे आल्लाभीति ठीक भावे थके मन मध्य तख शयान रसुआसा थे शयतान कूमंत्रणा थे बेचे जो पे खोदार भय जखनी तरह मध्य आसे तखी सब समय निजेके এই পবিত্রতা মধ্যে থাকার এবং পবিত্রতা অর্জন করার সব সময় সে চেষ্টা করে রসুল্লাহ আলহাম হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন এই রমজানের ব্যাপারে রমজানের নিয়মকানুনের ব্যাপারে তবে রমজান এই রমজানের রোজার মাধ্যমে আমরা কি কী উপকারগুলো পেয়ে থাকি সেটাই আমরা আমাদের আলোচনায় নিয়ে আসব। প্রথমে যদি আমরা বলি যে এই রোজার মাধ্যমে এক নম্বরেতে হলে সেই আল্লাহ সুবাহার তাকোয়া বা খোদাভীতি জাগরত হয় কারণ রোজা হচ্ছে এমনই একটা ইবাদত সেই হাদিসের মধ্যে এসছে যে এই এবাদত করলে শুধুমাত্র বান্দা এবং আল্লাহর সাথে তার এবাদত যে করছে তার যে বিশ্বাস সেটা শুধুমাত্র আল্লাহ এবং সেই বান্দায় জানেন অর্থাৎ আল্লাহর সাথে বান্দার যে একটা অন্তরের যে ভয় এবং ভীতি আমরা যখন রোজা করি ইচ্ছা করলেই আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিছু খেয়ে নিতে পারি কিন্তু যারা প্রকৃত আল্লাহকে রাজি করার জন্য এই রোজা করে আল্লাহকে ভয় করার জন্য রোজা করে সে এত কষ্ট তার হোক না কেন শেষ জীবন পর্যন্ত নিজেকে সেই ধরে রাখে এবং একমাত্র সেই আল্লাহ শুভানা হওয়া তালাকে বিশ্বাস করে সে রোজা পালন করে সে কোনো সময় এই রোজাকে ছেড়ে দিই বা রোজা আমার নষ্ট হয়ে যাক এটা কিন্তু চায় না সারা পৃথিবীতে অনেক ধর্ম আছে অনেক ধর্মে রোজার সিস্টেম বা পদ্ধতি আছে রোজা পালন করে কিন্তু আমরা এই সুদূর ফজর থেকে মাগরী পর্যন্ত কোনো কিছু না খেয়ে একমাত্র আল্লাহ সুবাহালার ভয়ে ভীত হয়ে যে এই রোজা পালন করি তাহলে এই রোজার মাধ্যমে আল্লাহ সুবাহার সাথে যে একটা সম্পর্ক ইন্টারনাল সম্পর্ক যেটা অন্য কেউ জানে না আমরা অন্য কেউকে ফাঁকি দিয়ে আমরা এই রোজা অবস্থায় অনেক কিছু করে নিতে পারি যেগুলো হারাম জিনিস বা অনেক কিছু খেয়ে নিতে পারি কিন্তু একমাত্র আল্লাহ সুবাহ তালার যে ভয় এবং ভীতি সেটা আমাদের মধ্যে বিরাজ করে যাদের ইমানের দুর্বল তারা হয়তো এই কাজগুলো করে দেয় কিন্তু প্রকৃত যারা ইমানদার তারা কখনোই এই কাজটা করতে পারে না তার মনে সব সময় এই খেয়ালটাই আসে যে না আল্লাহ সুবাহ তালা তো আমাকে দেখছেন তাহলে এই যে ভয় এই যে ভীতি এটাই হচ্ছে সেই তাকোয়া এবং এই তাকোয়া বৃদ্ধি হয় তারপরে দ্বিতীয় নম্বরে যদি আমরা রোজার থেকে শিক্ষার কথা বলি তাহলে এই রোজা সবচাইতে ধৈর্যশীল হতে শিক্ষা দেয় কারণ পৃথিবীতে যারা সাইকোলজিস্ট বা যারা মনোবিদ তারাও বলে যে মানুষ যখন নিজের ক্ষুধাকে কন্ট্রোল করে নিতে পারে তাহলে সে পৃথিবীর যে কোনো অভাব বা যে কোনো বিপদকে সে সহ্য করার একটা ক্ষমতা তার হয়ে যায় কারণ খিধার জালায় মানুষ যে কোনো মুহূর্তে তার রাগের যে একটা বহিপ্রকাশ বা অধৈর্য হয়ে যাওয়া সেটা কিন্তু এই ক্ষুধার জালায় মানুষ বেশি বেশি করে প্রকাশ করে কিন্তু আমরা একমাত্র আল্লাহ সুবানাকে খুশি করার জন্য যে সুযোগ পায় নিজেকে কন্ট্রোল করার জন্য সেটা আমরা বেনিফিট পেয়ে থাকি তাছাড়া সারা পৃথিবীতে যারা সম্পদশালী ব্যক্তি যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন খাবার কোন অভাব নেই কিন্তু এই রোজার মাধ্যমে তারা যে না খেয়ে থাকতে হয় তারাও তখন এই শিক্ষা গ্রহণ করে যে যারা একজন রিক্সাওয়ালা মানুষ বা যারা গরিব মানুষ তারা এক বেলা না খেয়ে যে যাপন করে তাহলে এই রোজাতে যে আমরা না খেয়ে থাকছি এই না খেয়ে থাকার যে কি কষ্ট কি বেদনা সেটা তাদেরকে অনুভব করার জন্য আল্লাহ সুবানা এই সারা পৃথিবীর মানুষের জন্য সে যত বড়ই সে পয়সা বলা হোক না কেন যতই তার খাবার মজুদ থাকুক না কেন তাকে রোজা অবশ্যই কম্পালসারি ফরজ কিছু এক্সেপশন বা কিছু কারণ বা প্রেক্ষাপট আছে যেগুলোতে হয়তো রোজার কনসেশন বা ছাড় দেওয়া হয়েছে কিন্তু স্বাভাবিক অবস্থায় পারত্যপক্ষে সর্বস্তরের মানুষের কাছে এই রোজা অবশ্য পালনীয় বা ফরজ করে দেওয়া হয়েছে তাহলে এখান থেকে এটাও শিক্ষা হয় যে মানুষ যখন ক্ষুধার তালনায় ছটপট করে বা ক্ষুধা লেগে থাকে তাহলে আমরা যারা পেট পুড়ে খাই স্বাভাবিক জীবনযাপন করি তারাও সেটা অনুভব করি যে সত্যিই রোজাতে আমরা যে কষ্টটা পাই সেটা সেই গরিব মানুষরা সেই কষ্টটা পায় তাছাড়া আমরা এই রোজার মাধ্যমে যে মেডিকেল যে সমস্ত বেনিফিটগুলো পেয়ে থাকি আজকে সায়েন্সও বলছে যে মানুষের যে হার্ট হৃৎপিণ্ড তার যে কোলেস্টরাল লেভেল সেই কোলেস্টরাল লেভেল এই রোজার মাধ্যমে বা রোজার মাসে অনেক ক্ষেত্রে কমে যায় যারা বেশি ফ্যাটি বা যারা একটু মোটা শরীরের তাদের ক্ষেত্রে অনেক উপকার হয় এবং ইন্টেস্টিনাল অ্যাবজরশান আমাদের যে ইনটেস্টিন বডির মধ্যে রয়েছে বিশেষ করে স্ট্যামাক এই ডাইজেস্টিভ সিস্টেম এই ডাইজেস্টিভ সিস্টেমের পুরো একটা ফিল্টারেশন বলা যেতে পারে পুরো ফিল্টার হয়ে যায় এই রমজান মাসে পবিত্র রোজা করার সুযোগে এবং সেই সময় এই গ্যাস্ট্রিক প্রবলেমগুলো অনেক ক্ষেত্রেই রিমুভ হয়ে যায় ইনটেস্টিনগুলো যেগুলো আছে সেগুলো একটা পিউরিফাইড বা ফিল্টারেশনের মতো হয়ে যায় কিন্তু আমরা অনেকেই বলে থাকি যে এই রোজার সময় হয়তো গ্যাস্ট্রিক প্রবলেমটা একটু বেশি হয় কিন্তু সেই সময় আল্লাহ সুবান হওয়া তালার যে নিয়ামত বা এই খাবারের যে হঠাৎ করে একটা নিয়ম বা চেঞ্জ বা পরিবর্তন হয় তাহলে শুরুতেই হয়তো এই সমস্যাগুলো হয় কিন্তু আস্তে আস্তে যখন আমাদের এটা স্বাভাবিক হয়ে যায় আলহামদুলিল্লাহ সেটা তখন আর আমরা লক্ষ্য করি না এই রোজার মাসে যে মানুষের মধ্যে একটা যে খারাপ স্বভাব বা খারাপ অভ্যাস যেগুলো থাকে সেই স্মোকিং ধূমপান করা হোক বা মদপান করার যে অভ্যাস এই যে খারাপ বা অপবিত্র জিনিসগুলো যেগুলো খাওয়ার সেগুলোতেও পরবর্তীতে আলোচনা করব। যে যে সমস্ত খারাপ অভ্যাসগুলো মানুষের মধ্যে থাকে সেই খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে পবিত্রতা অর্জন করার যে একটা সুযোগ এই রমজান মাসে পাওয়ার আল্লা সুবান সুযোগ করে দিয়েছেন যে আমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন এই স্মোকিং না করে থাকতে পারলাম যাদের এই গুল করার অভ্যাস আছে যাদের এই জর্দা দিয়ে পান খাওয়ার অভ্যাস আছে তাহলে এই সমস্ত জিনিসগুলো তো মানুষের জন্য ক্ষতিকর মানুষকে ধ্বংসের মধ্যে নিয়ে যায় আর আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন তোমরা নিজে নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিয়ে না সুরা বাকারা সুরা নাম্বার ২ আয়ত নাম্বার নম্বর আয়তে বলা হয়েছে যে কোনো মানুষের উচিত নিজে নিজেকে ধ্বংসের মধ্যে নিয়ে যাওয়া তাহলে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করি তাহলে সেটা রোজার মাসে সেইটা ত্যাগ করে দেওয়া সেখান থেকে পবিত্রতা লাভ করা একটা সুযোগ পায় আর সেগুলো যদি আমরা ত্যাগ করে দিই ছেড়ে দিই তাহলে আমাদের সুস্থ শরীর একটা স্বাভাবিক শরীর সেটা তো আমরা ফিরে পাবো তাহলে আলহামদুলিল্লাহ এই এত সুন্দর সিস্টেম বা একটা ফরজের মাধ্যমে আমাদের এত উপকার নিহিত রয়েছে এবং এই রোজার মাধ্যমে আরও অনেকগুলো উপকার রয়েছে তার মধ্যে এই যে মেডিকেল বেনিফিট যেগুলো রয়েছে বিশেষ করে ডায়াবেটিসের যারা রুগী ডায়াবেটিসে ভুগেন সুগার যাদের বেশি তারা এই রমজান মাসে এই যে রোজা এই রমজান মাসে দেখা যায় অনেক ক্ষেত্রে এই সুগার লেভেল অনেকটা কমে যায় তাহলে বডির জন্য স্বাভাবিক জীবনযাপনের জন্য পুরো সার্কুলেশনের জন্য যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন বা দরকার আল্লাহ সুবানাহ তালা কত সুন্দরভাবে আমাদের দান করেছেন আগেই বলছিলাম যে যিনি সৃষ্টিকর্তা যিনি মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তো চান যে মানুষ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করুক আর তার জন্যই তো আল্লাহ সুবাহ নামাজ রোজা হজ জাকাত এই প্রত্যেকটা সিস্টেমের মধ্যে যেমন সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড রয়েছে ঠিক ওরকমই এত নিজের শরীরের উপকার রয়েছে যে সেগুলো তো আমরা নিশ্চয় আলোচনার মাধ্যমে বুঝতে পারছি সারা পৃথিবীতে যদি আমরা দেখি আশ্চর্য লাগে যে যাদেরকে আল্লা সুফার না হওয়া তা আলা এত ধন সম্পদ দিয়েছেন এত অর্থ দিয়েছেন অথচ তারা সেই মিষ্টি খাওয়া থেকে বঞ্চিত অথচ তারা সেই চিকেন বা মাটন যে সমস্ত ভালো যেগুলো খাবার আমরা পছন্দ করি সেই সমস্ত খাবার থেকে তারা তাদেরকে ডাক্তার মশাইরা নিষেধ করে দেন যে আপনার সুগার লেভেল বেশি আছে আপনার মিষ্টি খাওয়া চলবে না আপনার হার্টের প্রবলেম আছে কোলেস্ট্রল লেভেল বেশি আছে আপনার সেই মটন বা খাসির মাংস খাওয়া চলবে না তাহলে আমরা যদি এই নিয়মিত নামাজ বা রোজার যে সিস্টেম বা পদ্ধতি আল্লাহ সুবান্লাহ করে দিয়েছেন এবং পৃথিবীর মানুষ যারা এই সমস্ত বিষয়গুলোকে বা আল্লাহর বিধানকে এড়িয়ে যায় তাদেরকে বেশি বেশি করে আমরা দেখেছি যে এই পৃথিবীতে সেই সমস্ত যে ডিজিজগুলো রোগগুলো जीवन जापन कुरानदीस मोतबिकारा जीवन जापन करा कत सुंदर सुस्थ स्वा होते तरह मत से हाई फाय क्वालिटी जीवन तरा पायना क्योंकि आल्ला सुबहानाहर जीवन के निजे वास्तव के रूप दिएा যে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে এটাই তো সবচাইতে বেশি আশা কারণ আমরা জীবনের দিক থেকে শরীরের দিক থেকে যে সুস্থতা কামনা করি সেটা আমরা সবাই চাই তাহলে এইভাবে আমরা দেখেছি যে এই রোজার মাধ্যমে আমরা অনেকগুলো উপকার পেয়ে থাকি ঠিক ওই রকমই জাকাতের যে সিস্টেম ইসলামের বিধান আছে সেই জাকাত আমাদের সম্পদকে আমাদের অর্থকে পবিত্র করে তোলে আমাদের যে বিষয় যে সুস্বাস্থ্য কামনায় পবিত্রতা অর্জন তাহলে এই পবিত্রতা অর্জন করার যে একটা মাধ্যম বা পদ্ধতি জাকাত আমাদের জন্য একটা সুন্দর একটা বিধান আমাদের সম্পদকে পবিত্র করে কারণ যদি কোনো ব্যক্তি জাকাত না দেয় তাহলে জাকাত না দিয়ে যে সম্পদ তার সাথে রয়েছে সেই সম্পদ তার জন্য হারাম সে অপবিত্র ভক্ষণ করবে তাহলে যদি কোনো মানুষ জাকাত না দিয়ে যেটা অন্যের হক সে নিজে ভক্ষণ করছে তাহলে সেই ব্যক্তিত্ব সেই পুরো শরীর সেই অপবিত্রতার মধ্যেই চলে যাবে तो हेले आल्लाह तलार जो विधानगुल युंदर कर पवित्रतार्ज प्रैक्टिकाली रोजार सिसटेम व पद्धति पे धन सम्पे पवित्रतार् आल्लाुबानाहवाले जाखा सिसटेम व पद्धति दिए तो अल्हमदिल्ला आलोचनारा बुझते आल्लाह तला पवित्रता अर्जुन जो जो विधानी दिए दुनिया जीवन जो कल्याण करल्याण कर आल्लाबानाल जन केसलमर शरियतर विधान पुरोपुर भावे अमल करार तौफिक दान करेंद अनदुल्लाबीन असलम आलैकम वरमी वबरक আর কারো করবে না এবং পিতা মাতার সাথে করবে যদি তাদের একজন বা উভয় তোমার জীবন দশায় বার্ধক্য হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে বলো না তাদের সাথে